মানবতা সমাধানো আহ্লাহ আল্লাহ রেয় আল্লাহ শুক্র দর্শক শ্রতা पृटी बांगलार आयोजनभोग जरा विश्व विभिन्न भी अवस्थान दूरदर्शन सामने बस आज सकल के, के जाना आंतरिक सालामच्छा सुप्रिय दर्शक श्रोता अपन सामने इसलामी आकीदार मानदंड एप्ए पर्वभित्तिक आलोचना उपस्थापन कर विगत আলোচনায় আমরা রেখেছি আল্লাহ সুবাহন আহতালা কি নিরাকার না আল্লাহর আকার আছে আমরা সেখানে স্পষ্ট দলিলের মাধ্যমে জানতে পেরেছি যে আল্লাহ সুবাহন আহতালার আকার আছে কিন্তু সেটা কেমন আমরা জানি না এ পর্যায়ে আরও একাধিক দলিল থাকার কারণে অনেক দলিল থাকার কারণে আমরা আরও একটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি জাল্লা সুবাহনাহতালার যে আকার আছে তিনি যে নিরাকার নন বা নিরাকার বলার কারণে এমান আমল একেবারে যে নষ্ট হয়ে যাচ্ছে এই ভয়াবহতা থেকে আত্মরক্ষার জন্য আমরা আমাদের প্রাজ্য আলোচক মণ্ডলীকে আরও একটি পর্ব উপহার দেওয়ার জন্য অনুরোধ করেছি এবং এই অনুরোধ রক্ষায় যারা তশ্রিফ এনেছেন তাদের সাথে আপনাদের প্রথমেই পরিচয় করিয়ে দিই শাহ মুজফরবিন মহসেন সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা এবার প্রথমেই শেখ আব্দুল রাজাক বিন ইউসুফের কাছে যাই যে আর কি দলিল রয়েছে যে আল্লাহ নিরাকার নন এ পর্যায়ে दर्शक रक्षार निर्भर कर रखे से ममिन मुस्लिम थकबेनाधिक आयात और एकाधिक सहदीश के अस्वीकार गुरुपूर्ण कथा निश्चय के विचार बाहू पुरान একবারে এইভাবে অন্তরাল আড় করে নিয়ে বলবেন হে আমার প্রতিপালক হ্যাঁ এটা আমার পাপ এটা চিনতে পারছি হ্যা কার্রার হুবে জনবে যখন তার সে পাপকে স্বীকৃতি দিবে অলাকা এবং পাপ যখন দেখে চিনে বুঝবে যে আমি ধ্বংস হচ্ছি তখন আল্লাহ আল্লাহতাল তাকে বলবে সাতার্তহ যাও এই পাপ আমি দুনিয়াতে ঢেকে রেখেছি আজ আমি তোমাকে সেই পাপ ক্ষমা করে দিলাম তো অত্রহাদিসে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা তাকে পাশে নিয়ে পাশে নিয়ে সামনাসামনি বলবেন যে এই পাপটা কি তুমি চিনতে পারছ তার জন্য যেটা আকৃতি শোভনীয় হবে সে আকৃতি ধারণ করেই তার বান্দাকে বলবেন যে তুমি কিনতে পারছো কিনা জি ধন্যবাদ আবারও আসবো আপনার কাছে আলহামদুলিল্লাহ জনাব শেখ আব্দুল রাজাক ভাই একটা হাদিস বলেছিলেন তার পৃষ্ঠে মানে অন্য এক পর্বে ওই পৃষ্ঠে আর হাদিস উনি তো দুনিয়াতে রসুল্লাহ সাল আলহাসাল্লাম আল্লাহকে দেখার ব্যাপারে বলেছেন মুসলিম বলতে যে কোনো ব্যক্তি নর হোক এবং নারী হোক কোরআন শুনলে হাদিস শুনলে তার অন্তর মরম হয় এবং আব্দুল রাজাক সাহেব বলছিলেন রসুল্লাহ আলহাম সাহাবাহামকে তাদের যে মনের একটা প্রশ্ন এবং তাদের আবেগ বিজড়িত প্রশ্ন জবাব আল্লাহ রসুল দিয়েছিলেন যেটা যে এত কষ্ট করছি করছি আমল করছি কত কষ্ট সহ্য করছি সে আল্লাহকে দেখতে পাবো কি এই যে তাদের আবেগ বিজড়িতাম জবাব দিয়েছেন এটা বলা যেতে পারে দুনিয়াতে একটা দর্শনগত ভাবে রসুল বুঝিয়েছেন যেটা আমাদের মমিনদেরকে মেনে নেওয়া উচিত এছাড়াও রসুল্লাহ সাল্লাম আখেরাতে এই দৃশ্যের প্রোগ দেখিয়েছেন সুর ইউনিভার্সিটির আয়াত ইহসানুল হোসন যারা সৎ আমল করবে তাদের জন্য সৎ পুরস্কার আছে সুন্দর পুরস্কার আছে এবং অতিরিক্ত কিছু রসুল্লা সাহেব অতিরিক্ত কিছু এইটার ব্যাখ্যা দিতে যে সং তিনি হাদিসের ভিতরে বলছেন সহি মধ্যে আছে জান্নাত যখন জান্নাতিরা জান্নাতে সবাই প্রবেশ করবে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে তারপর আল্লাহ তো বড়ো কথা হল কাছে একজন ঘোষণাকারী পাঠাবেন সে ঘোষণাকারী বলবেন আলা ইন্না আল্লাহ জান্নাতিরা জান্নাতে যে সমস্ত আইটেম এমনকি একশো কোটি নম্বরের যেটা জান্নাতি হবে সেও বলবে আনা আনা আহল জান এবং তাকেও আল্লাহ তার। তোমার হ্যাঁ তখন তো তারা তারা বলবে তারা তো আসছে জান্নাতে যে আইটেম এ পর্যন্ত পেয়েছে তাতেই তো তারা কেমন পরিতৃপ্ত কল্পনার ঊর্ধ্বে দশগুন পেয়ে গেছে তার চেহারার সামনে থেকে হিজাব যেটা পর্দা পর্দা হ্যাঁ পর্দা সরিয়ে ফেলবেন তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহর কোসুম করে তারা দর্শন করবে আল্লাহকে দেখে ফেলবে তখন ইতিপূর্বে জান্নাতের যে কল্পনারও দশগুন বেশি দিয়েছেন কিছু আল্লাহর এই দ্বিধারের কাছে তুচ্ছ হয়ে যাবে সবকিছু সবকিছু ঊর্ধ্বে চলে যাবে আল্লাহ আচ্ছা বলুন এবার যে কোন নিরাকার জিনিস দেখে এত তৃপ্তি পাওয়া যায় বাতাস দেখে যাওয়ার যদি আমাকে লোভ দেখানো হয় যে বাতাস দেখাবো আমি কি যাব কোথাও কোনো দিন কেউ যাবে না এটা আল্লাহ রাব্বুল আলমের সাথে সংশ্লিষ্ট আর সেই লোকটি আবার আল্লাহকে নিরাকার বলে আল্লাহরাবুল আলমের যে অবস্থা বলছে ওই বান্দা সম্পর্কে আবুদাউদ্দুর হাদিস বারোশো তিন নম্বর হাদিসুল বলছেন একজন ছাগলের প্রতি আল্লা দৃষ্টি দিয়ে তিনি খুশি হন এরপরে ছাগল নিয়ে পাহাড়ের চুড়ায় একার পাহাড়ের চূড়ায় চুডাই গেছে যখন সালাতের সময় হয়ে গেছে আজ জানা ওয়ুকিম ওয়াই সে আজান দিল সালাদ করলো একমত এবং সালাদ করছে তখন আল্লাহ রাব্বাল বলেন আসমান জমিনের সব ফেরেস্তাকে লক্ষ্য করে বলে দেখো আমার বান্দার দিকে তাকিয়ে দেখো ইউনি আজান দিলামত দিল এবং করছে একমাত্র সে আমাকেই ভয় করছে এরপরে বলেছেন গফর তুলি আবদি আমি আমার বান্দার সমস্ত পাপ ক্ষমা করে দিলাম ও আক্ষল তুহুল জান্না আমি তাকে জান্নাত প্রবেশ করে দিলাম এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদেরকে ডেকে এই কথাটি বলেন আল্লা তাই তো দান করবে ওই ইউবাগ মালাইকা ফেরেস্তাদের গর্ব প্রকাশ করেন এই সমস্ত প্রমাণিত হয় আল্লাহ নিরাকার সত্তা নন বরং তার उपनीत छोटू बितर पर आरोप आयोजन सामने उपस्थित हब इनशल तक ही थकून असलम अरहमद दुनिया विभ्रांति तक अल्लाह अंतिम कितब नाजिल हो पूर्णांग जीवन विधान मानवतांग विधान जो कोटी कोटी लोकर जीवन दृष्टि परिवर्तन दिल देख कुरान आलो शुक्रवार मंगलवार रे आठ टेल्स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 এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ন निश्चय दासबी अनु সালাম আলাইকুম আহমতুল দর্শক শ্রোতা বিরতির পরে আমরা আমাদের আয়োজন আপনাদের সামনে নিয়ে আবারও উপস্থিত হয়েছি ফলিল্লাহম যে বিষয়টিতে আলোচনা চলছিল পবিত্র কোরআন এবং সৈয়াদিসের স্পষ্ট নজসমূহ প্রমাণ করছে আল্লাহ সুবাহর শেখ আব্দ যাচ্ছি জি আলহামদুলিল্লাহ আমরা খুব স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে আল্লাহ তালা নিরাকার নন তার আকার আকৃতি রয়েছে এ ব্যাপারে আমরা পৃথিবীর সকল মানুষের জন্য বিশেষভাবে মুসলিম ভাই বোনের জন্য আরো স্পষ্টভাবে বলতে চাই যে জোবাইবনে মতে বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন বলেন বিচার মাঠে তোমাদের প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন মুখামুখি পর্দা থাকবে না আল্লাহ এবং তার বান্দার মধ্যে কোনো পর্দা থাকবে না এবং কোন দোভাঁসিও থাকবে না এর চেয়ে কি স্পষ্ট বাক্য হতে পারে যে আল্লাহর আকার আকৃতি রয়েছে নেই এই কথাটা কত বড় ভুল এ বাক্যের মোকাবিলা তার পরের অংশটা ওই সময় যখন আল্লাহ মুখামুখি নেই নেই তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে ফুম্মা এনজর আস আমা মিনহ এরপরে সে তার বাম দিকে লক্ষ্য করবে ফায়ারা মা কাদ্দামা তো দেখছে যা জীবনে পাঠিয়েছে সব বামে তো যার দেখলো দেখছে বামে যা দেখলো ডানে তাই দেখছে বামে সুম্মা দিলক এরপরে যখন সামনের দিকে লক্ষ্য করবে তখন জাহান নামকে দেখতে পাবেও তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ফত্তাকুন আলাকে তামারাতিন তোমরা জাহান্নাম থেকে বাঁচো খেজুরের পরিমাণ হলেও তোমরা জাহান নাম থেকে বলা যায় যারা মেয়েরাজের ঘটনা বর্ণনা করেন ঘটনা বর্ণনা করতে গেলে অতিরঞ্জিত অনেক কথাই বলে থাকে তার মধ্যে একটা কথা বলে থাকে এবং একটা আয়াতের ভুল ব্যাখ্যা করে থাকে যে আসা আইয়া বা আসা করব্বা মাহমুদা আল্লাহ রাব্বুল আলমিন অচিরেই আপনাকে মাকাবে মাহমুদে পাঠাবেন এই মাকাবে মাহমুদ অর্থ মূল আসল অর্থ হলো সাফাত আল্লাহ রাবুল আলমিন আসলকে সাফাতের জন্য পাঠাবেন কিন্তু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলা হয় যে দুইটা ঘটনা প্রচলিত একটা হলো মিথ্যা কথা যেটা একটা হলো যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রবীন্দ্রামের পাশাপাশি আড়সের অবস্থান করবেন তখন জুতা খুলে তিনি আড়সের উপরে উঠছেন তখন আল্লাহ নবীকে দেখে আড়স থেকে নেমে গিয়ে বলছেন যে আপনি আড়সের উপরে আসুন যুদ্ধে আসুন জুতাটা তখন জুতা খুলে আসছেন তখন তুমি জুতাটা নিয়ে জুতা বলছেন মর্যাদা বৃদ্ধি করবে যে কথাটা এখানে আসলো যে আমি যখন মেয়েরাজের ঘটনা বর্ণনা করছি তখন আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলছি কিয়ামতের মাঠে যখন রাসেলের মর্যাদা বর্ণনা করতে যাচ্ছি তখন রাসুলের পর্যাদা বলছি আয়াতে একটা দলিল দিয়ে এই নিরাকারের সূত্র উৎসটা কোথার থেকে আসলো আমাদের মুসলিম সমাজে আমরা তো আগেই বললাম আমাদের ইসলাম ধর্মের মূল দুটো গ্রন্থ কোরআনে আল্লাহ এটা কোথার থেকে আসলো আমরা বিশেষভাবে আরব বিশ্বে কিন্তু এই ভ্রান্ত ধারণা নাই মক্কা মদিনায় তো প্রশ্নই উঠে না কেউ জানে না যে আমাদের ভারতবর্ষ মুসলমানেরা এই আকিদা পোষণ করে আসলে এই এসেছে হিন্দু ধর্ম থেকে হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের মধ্যে পাওয়া যায় আমাদের দেশে হিন্দু ধর্মশিক্ষা যে বইটা পড়ানো হয় সেটা হলো মাধ্যমিক হিন্দু ধর্ম শিক্ষা বইয়ে আছে চতুর্থ পাঠ ঈশ্বরবাদ এই শিরোনামে পাওয়া যাবে তেইশ চব্বিশ পঁচিশ এগুলো সেখানে দেওয়া হয়েছে ব্রহ্মেশ্বর এই ব্রহ্মস্বর তিনি এক অদ্বিতীয় নিরাকার সর্বব্যাপী আজকে আমাদের যে আকিদাগুলো সবজন এই ধর্ম শিক্ষা থেকে হিন্দু ধর্ম থেকে নেওয়া হয়েছে ঠিক আমাদের সমাজে যেটা ইসলাম ধর্ম শিক্ষা বই নবম এবং দশম শ্রেণীতে পড়া হয় এই হিন্দু ধর্ম শিক্ষার যে আল্লাহ সম্পর্কিত আকিদা এটারই বাংলা তর্জমা করে দেওয়া হয় সেখানে লেখা আছে কি আল্লাহ তিনি অদৃশ্য নিরাকার অথচ সর্বত্র বিরাজমান এটা হলো আমাদের মুসলমানদের ইসলাম ধর্ম শিক্ষা বই নবম এবং দশম শ্রেণীতে যে পড়া হয় এটা দুই নম্বর পৃষ্ঠাতেই আকায়েদ অধ্যায় লেখা ঠিক ওই হিন্দু ধর্মের তর্জমাটাই ইসলাম ধর্মের বইয়ের মেঝে দিয়ে দেওয়া এই কারণেই তো আমাদের আয়াতে বলছেন যত আমল এবাদত করতে আল্লাহ আদেশ দিয়েছেন তার জন্য একটা লোভ দেখিয়েছেন তোমরা সৎ আমল করো এবং তোমার রবের আবাদত করতে যেয়ে কাউকেও শরীর করো না তাহলে এই লোভ দেখানোটাই তো আল্লাহর অনর্থক হয়ে যায় चक्ष रहे हादीगुली प्रमाण कर चक्ष रही आल्लाचार मानसर कथा बोलें प्रमाण कर मुख रहा है आल्लाह तला बान्डे हसें कथा हास प्रमाण है आल्लाह तलाार मुख रल्लाह तलाार हाथ रोनी विचार जमिनार आसमान धरे बोलें अहंकारी स्वराचारी स्वेच्छाचारी कल्लाह तला जहाार नामे पां ढुक दीबें स्पष्ट प्रमाण हैजे पां रे एक आयाते प्रमाणित है आल्लाहर चक्ष रही है आल्लाहर कान रही सर्वश्रोता सर्वगता आल्लाहर आत्मा रहेाधिक हादी द्वारा प्रमाणित हैं एकाधिक आयात और एकाधिक हादी द्वारा प्रमाणित है अवश्य तरह अंग प्रत्यंग रहा तब कार मत ता मानस जाने तार मत তার জন্য যেটা শোভনীয় তার মতো এখন আমাদের এইভাবেই আল্লাহর আকার আকৃতি বিশ্বাস করতে হবে যে অবশ্যই তার আঁকার আকৃতি রয়েছে একটা আকার আকৃতির জন্য যা কিছু লাগে সবই রয়েছে কিন্তু মানুষ বলতে পারবে না সেটা কেমন সেটা মানুষের আয়ত্তের বাইরে নাগালের বাইরে এই বিশ্বাস আমাদেরকে জরুরিভাবেই রাখতে হবে যদি আমরা মুসলিম ভাইব না রাখি নিরাকারের কোন স্পষ্ট দলিল পাওয়া যাবে না তারা দেখাতে পারবে না অতএব আমাদের জন্য এটাই জরুরি যে আল্লাহর আকার আকৃত রয়েছে এটা মেনে নেওয়া আলহামদুলিল্লাহ অনেক সময় দলিল না থাকলে কিন্তু দেখা যায় গোজামিল বা কিছু যুক্তি এর উপরে তারা চালিয়ে থাকে এগুলো তো আমি নিজে এই নিরাকারবাদী আলমদের সাথে তর্কে লিপ্ত হয়ে যা পাওয়া গেছে দলিল নেই তাদের কাছে কিন্তু কিছু যুক্তি তারা ব্যবহার করে সেটা কি যে আমি যদি আল্লাহকে আকার আকৃতি বিশিষ্ট বলি তাহলে তো আমি কোনো আকার বলতে পারবো না অনেক শুধু দর্শক শ্রোতা আমরা হয়তো আরো দলিল আপনাদের সামনে পেশ করতে পারতাম কিন্তু সময় ফুরিয়ে যাওয়ার কারণে আমরা বাকি পড়বে ইনশাল্লাহ আলোচনা করতে সচেষ্ট হবো আসুন তাহলে আমাদের আজকের সিদ্ধান্তে উপনীত হতে পারে আমরা আমাদের আলোচক বৃন্দের কাছ থেকে যা শুনলাম যে আমরা আল্লাহ সুবাহর আকার আছে কিন্তু কেমন সেটা আমরা জানি না যেমন আকার তার থাকলে শোভনীয় হয় তেমনটি আকার আছে এই চূড়ান্ত বিশ্বাসে আমরা বিশ্বাস করে আমাদের ইমান এবং আকিদাকে সংরক্ষণ করি মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইল্লা রাহমাতুল্লাহ। Allah Allah ya মোহামদন রসুল্লা মোহাম্ম রসুল্লা অর্জুরগা কে অঞ্চল রহিমা কে অঞ্চল করি মোম আপা ও চলা মোয়া পিক রাজা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 जकतो दाम आईआर छाचल টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি মানবতার সমাধান The students of Islamic International School, welcome all of you. as alaykum wa rahmatullahi wa barakatuh. Al-malik al-kudus al-salamu al-ma'minu al-ma'imin. M-U-S-L-I-M I'm so blessed to be with them. M-U-S-L-I-M so blessed to be with them I don't know about you i know about me i'm proud of no this